থাকি আল্লাহ বলতেছেন আপনি আপনার রবের হামদের সাথে সাথে তসবি আদায় করেন মানে কি مدا اللہ আপনি আদায় করেন সলাতে সালাম ফিরানোর পরে আস্তে সালাম ফিরে বলবেন এই আয়াতার আমল করতেন যে প্রথম ফরস চলা আদায় করতেন সালাম ফিরানোর পরে বলতেন আল্লাহবাহ আমল ফসব আবার যখন সুরা সুরা আল ওয়া কেয়ার শেষ আয়াব ফসাবিখ বিসমের আব্বিক আল্লাহ ফসব বিসমের আব্বিক আল্লাহ এই আয়াতিমা নাজিলের পরে মধ্যেও বলতেন সুবাহ আজিম আল্লাহ যেহেতু বলছেন আজিম আপনার আজিম মহান রবের তাজবি পড়েন রুকুর মধ্যেও সুবাহানব্বি আল আজিম শেজদার মধ্যেও সুবহান আর আজিম এর আল দিন পরে আল্লাহ বললেন সুহান মধ্যে সুহান কারণ আল্লাহ বলছে আল্লাহ এজন্য নবী সুলাম শেজদার মধ্যে সুহান আর এর পরে নাজিল হলো ফসাবিহ বিহামদে রিকাফির নসর হলো শেষ দিকের আয়াম ঐটা নাজিলের পরে নবী রুকুর মধ্যে এবং শেষদার মধ্যে তখন বলতেন কি বলতেন সুভানা বিহামদিকা আল্লাহ হুমা ফিরিলি সুভান পবিত্রতা ঘোষণা করছি তারপর আল্লাহ বলছে বিহাম দেবিকা এই জন্য নবীন বলতেন রাব্বানা বিহামদিকা হে রব আপনার হামদের সাথে আবার আল্লাহ বলছে এই জন্য নবী সরলাম বলতেন আল্লাহ ফিরিলি হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও সুভার অর্থাৎ আবার বলছেন এখানে আল্লাহ সুবাহ সলাতের কথা বলছেন কাবলা তুলসে ফজর সালাত সূর্য উঠার আগে রাত্রির কিছু অংশ মানি মা আল্লাপাক যেহেতু বলছে ওয়াসাবি হাম্বিকা ওয়াসাবি হাম আব্বিকা মানে নামাজ পড়েন তাই নামাজ এই পাঁচ ওয়াক্ত এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন একসাথে मेतर जिकिर कर निर्देश दिए পরে বর্তমানে এই জিকির প্রায় বন্ধ হয়ে গেছে এখন মুসলিমেরা ফরজ পরে জিকির করে না ফরজ সোলাতের পরে তাজবি পরে না ফরজ পরে এক গ্রুপ বসে থাকে কতক্ষণ এই সাহেব যারা মুনাজাত করার জন্য বসে রেছে এই গ্রুপ ও বেদাতি যারা জিকি না করে দাঁড়াই গেছে এরও বেদাত। দুই গ্রুপে বেদা এক গ্রুপ মনে করতেছে আমি তো মোনাজাত বেদাত করি করিনি আগে যে জিকির করতেন সেটা আগে করতে হবে পরে যে জিকির সেটা পরে জিকির আপনি দুই রাখ সুন পড়বেন এই দুই রাত সুন যেমন গুরুত্ব ওই ফরজ পরে জিকিরের গুরুত্ব তার থেকে আরো বেশি আবার আল্লাহ আল্লাহ জিকির বাহিরেছে বেদাত জিকির হু হু জিকির বাহিরেছে নতুন নতুন পদ্ধতির জিকির বাহিরেছে সুন্নতি জিকির বন্ধ হয়ে গেছে সুন্নতি জিকির ছিল ফরজ সোলাতের পরে জিকির সাহবা পরে কাতার বসতেন সব হাদিস পৃথিবীর যত হাদিসের গ্রন্থ আছে প্রত্যেকটা হাদিসের গ্রন্থ একটা সাফার আছে একটা অধ্যায় আছে পরে জিকির অধ্যায় আপনি যেকোনো একটা হাদিসের কিতাব দেখেন আপনার কাছে যেটা ভালো লাগে ঠিক আছে মোসান আবি সাইবা ভালো লাগে সেটা দেখেন মুসান্নফি আব্দুর রাজাক ভালো লাগে সেটা দেখেন আমরা যেটা বলতেছিলাম সেটা হলো যে পরে ঝিকির এই শূন্য উঠে গেছে এই সুন্নত অনেকে জানা না অনেকে জানিও আমল করে না কিন্তু এই জন্য নবী সুলা কি করতেন নবিসামের আমল দেখেন সালাম ফিরাইতেন সালাম ফিরানোর পরে নবী সালাম পাঁচ ইমাম সাহেবের নুরানি সেহারা তিন ওয়াক্তে আর দেখাবে না দুই ওয়াক্তে দেখাবে আপনাদেরকে ফল ধরে আরে কেন দেখাবে দুই ওয়াক্তে ওই এর পরে আর সুন নাই ইমাম সাহেবের আর কাজ নাই সুতরাং বসে আছে আপনাদের দিকে বেরে বসে থাকলে কি করতেন নবীলাম বলতেন আল্লাহ আকবর আস্তাউ ফেরুল্লাহ আস্তাউ ফেরুল্লাহ আস্তাউ ফেরুল্লাহ আল্লাহ সালাম لا إله إلا الله وحده لا شريك لا له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله القضل وله الصناة والحصر لا إله إلا الله مخلسين له الدين وله كره الكافرون اللهم لا معنى لما أعطيتا এরপর তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহব এই আমুল করতেন তারপরে আয়াতুল কুর্সি একবার তারপরে সুরা আল আখলা সুরা আল ফালা সুরা তিন ওয়াক্তে একবার করে দুই ওয়াক তিনবার করে। এটা ছিল নবী সালাম দৈনন্দিন আরো বেশিও করতেন নবী সালাম এগুলোর ফজিলত বর্ণনা করেছে নবী সালাম বলেন যে ব্যক্তি পরশ চলাতে পরে তেত্রিশবার সুহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ ইকবর কয় বার হইল একশো তম বার বলবে বলেন আমার কোন যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও থাকে সকল গুনা আমার আল্লাহ মাফ করে দেশ সমুদ্রের ফেনা পরিমাণ মহা সাগরের মতো ধনী সাহাবিরা যে গরিব সাহাবিরা যে আসছিলেন এসে বলছিলেন ধোনি সাহাবিরা তো সব নিয়ে গেল আমরা তো শেষ কি শেষ তোমরা আমরাও নামাজ পড়ি ধোনিরাও নামাজ পড়ে আমরাও রোজা রাখি সাহাবেরা আমরাও যা যা করি তারাও করে কিন্তু তারা জাকাত জাকাত দিতে পারি না তারা হজ করে আমরা হস করতে পারি না তারা সদাকা করে আমরা সদাকা করতে আমাদের কাছে টাকা নাই তাহলে এই জায়গায় আমরা পিছনে পড়ে গেলাম নবিসাম কি শিখাইলেন খরচ চলাতের পরে তেত্রিশ বার সোমান আল্লাহ পড়ো তেত্রিশ বার আলহামদুল্লাহ পড়ো তেত্রিশ বার আল্লাহ আকবর পড়ো এই আমল করো একজন আরেকজনকে ভাই ধোনিদেরকে শুনাই গোপনে এখন নবী সালামের হাদিস কি গোপন থাকে নবী সালের হাদিস গোপন করা তো গুনার কাজ ধোনি সাহাবিরও খবর পেয়ে গেল তারও আবার ফলসালাতের ঘরে শুরু করে দিল তাজবি এখন আবাদ সেটাও তো তারা খবর পাই গেছে যাকে ইচ্ছা তাকে দান করেন অর্থাৎ তুমিও সোহান আল্লাহ বলবা ওই ধোনিও সোহান বলবে দুই সোহান সমান হবে না আল্লাহ আমি আপনি সোহান বলবো একজন দিন মজুর থেকে যিনি ধান লাগাইতেছেন পাট গম ছেন সেই মাঠের থেকে উঠে জমির আলির মধ্যে সাইড রেখা জোহর ফটলো সেই সাইড রেখা জোহর আর এসি মসজিদ দুটা এক জিনিস নয় একদিন ডাকলেন ডাকে বললেন আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি সোহান আমরা নবী সরামকে ভালোবাসার জন্য পাগল আর নবী সরি বলতেছে আমি তোমারে ভালোবাসি সোহান তবে তোমাকে আমি একটা উপদেশ দিচ্ছি সেটা কি আল্লাহ মহাজ বলেন আমি মৃত্যু পর্যন্ত কোনোদিন ফরজ সালাতের পরে এই জিকির বাদ দিই নাই সোহান কিন্তু আমরা আল্লাহ বান্ধারা এই জিকির জানি না আল্লাহরা পরবর্তী সোলা পর্যন্ত সে আল্লাহর জিম্মায় থাকে জোহরে পড়বেন আসর পর্যন্ত আল্লাহর জিম্মায় আসরে পড়বেন মাগরীব পর্যন্ত আল্লাহর জিম্মা মাগরিব পড়বেন আল্লা জিম্মা এসা করবেন ফজর পর্যন্ত আল্লাহর জিম্মা থাকবেন বলেনা আয়াতি কোন ব্যক্তি যদি কুর্সি পরে তাহলে জান্নাতে যাওয়ার জন্য তার মৃত্যু ছাড়া আর কোন জিনিস বাধা না আয়াত কুর্সি করতে হবে প্রত্যেক ফরস চলাতের পর নবী নির্দেশ দিয়েছেন প্রত্যেক ফরজ চলাতের পরে সুরাল আসর এসায় একবার করে আর ঘুমানোর সময় তিনবার করে এই তাবিজ নবিস শিখিয়ে দিছে এই তাবিজ নিজের তাবিজ নিজে ব্যবহার করবেন টাকা পয়সা লাগবে না ওই পাঁচ টাকা দশ হাজার টাকা তাবিজ কিনে লাগবে না এটা আল্লাহ সকল জিনিস তোমার সবকিছু থেকে আল্লাহ করবে গেলে আপনার তিরিশ টাকা লাগবে একদিন আপনাদেরকে বলছি না যে এক লোক ফেলছে তিরিশ হাজার টাকার তাবিজ আবার আমার কাছে আসছে হুজুর ওই তাবিজ তো শেষ তাবিজও শেষ আমার ব্যবসা বাণিজ্য শেষ ওই তাবিজ যতদিন ছিল আমার ব্যবসা হুজুর ঠিক আরেকটা তাবিজ দিতাম এক তাবিজের ব্যবসায় তো এক মাসের খরচ হয়ে যায় কি বলেন তিরিশ টাকা এক তাবিজের ব্যবসা কি মহা ব্যবসা যে সেরিকের ব্যবসা আমি এসলাম কিসের জন্য আর আমাকে বলে কি আমাকে কয়েক চুরাল ক্লাস করতে চুরাল পালাক পরতে চুরাল নাজ করতে আমি আসল তিরিশ হাজার তাবিজ হারাই আমি পাগল এখন এটা বড়ি আমার কি হবে মানে তার এটা বিশ্বাসে হয় না সে মনে মনে করে হুজুর মনে হয় কিছু জানে না এজন্য জন্য বড় হুজুর মনে করে আসছে কিনা আসলে মনে হয় হুজুর কিছু জানে না জানলে তো আমার তিরিশ হাজার টাকা তাবিজে দিয়ে দিত বুঝতে পারছেন তাহলে এই তাবিজ ব্যবহার করতে হবে এগুলো হলো আদবার আর সুযোগ খরচ চলাতে পারে